আদিব না হাতিম রদিলাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম আমরা এমন সম্প্রদায় যারা এসকল কুকুর দ্বারা শিকার করতে অভ্যস্ত তিনি বললেন তুমি যদি আল্লাহর নাম উচ্চারণ করে অর্থাৎ বিসমিল্লা বলে তোমার প্রাপ্ত কুকুরগুলোকে পাঠাও তাহলে কুকুরগুলো তোমার জন্য যা ধরে রাখবে তুমি তা খেতে পারো তবে কুকুর যদি কিছুটা খেয়ে ফেলে তাহলে তুমি খেও না কেননা আমার আশঙ্কা হয় যে সে তখন নিজের জন্যই ধরেছে আর যদি তার সঙ্গে অন্য কুকুর সামিল হয় তাহলেও খেও না